আবু হামজাক রাজ আল্লাহ নামক একজন আনসারি হতে বর্ণিত কতিপয় আনসার বললেন প্রত্যেক জাতির মধ্যে অনুসরণকারী একটি দল থাকে হে আল্লাহ রসুল আমরাও আপনার অনুসরণ করছি আপনি নিকট দোয়া করুন যেন আমাদের উত্তরসূরীরা আমাদের অনুসারী হয় নাভিজ আল্লাহু আলহিম বললেন হে আল্লাহ তাদের উত্তরসূরিদেরকে তাদের মতো করে দাও আমর রহমতুল্লা আলহি বলেন আমি হাদিসটি আব্দুর রহমান ইবনু আবুল আয়লা রদিয়াল্লাহ তু আল্লাহকে বললাম তিনি বললেন জায়োদ ও একইভাবে হাদিসটি বলেছেন সুবা রহমাতুল্লা আলহী বলেন আমার ধারণা ইনি জায়দ ইবনু আকরাম রাজ আলাহনই হবেন